জাবির ইবনু আবদুল্লাহ রদি আল্লাহ তাল্লাহ্ন বর্ণিত তিনি বলেন খন্দকের যুদ্ধের দিন কুমার ইবনু খতাব রদিয়াল্লাহ তালাহ নবী সাল্লাহ সাল্লামের নিকট এসে বললেন